الله الله الله الله الحمد لله رب العالمين والصلاة والسلام على الشيخ الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه المعين شمعنا نتو حاضرين ابن جارة ريلي عمد ميري عمد شنتي باتن بها يبن আজকে আমাদের তাফসির শুরু হওয়ার কথা সুরা একত্রিশ যখন তাদের উপর আমার আয়াত গুলো লাওয়াত করা হয় তারা বলে আমরা শুনছি শুনছি তো কোরআনের তারা বললো শুনলাম তো শুনলাম স্বামী না হা হাদা চাইলে আমরাও এরকম কিছু বানাইতে পারি বলতে পারি যা শোনাইছে এগুলো আগের জমানোর লোকদের কিসা কাহিনী খবর ঈশা আলো খবর ইব্রাহিম আমরা তারা বলা শুরু করলো এই যে তারা কথাটা বললো এই কথাটা কতটুকুন ঠিক হয়েছে তারা কি এরকম বলতে পারবে আসলে নয় এখানে ঘটনা হল যে রসুল্লাহ সাল্লাম তখন তাদেরকে আয়াত করে শোনালেন তখন তাদের মধ্যে কিছু লোক ছিল একজন ছিল আন্নাদ হারেফ এই কাফের টা সে একসময় বেলাতে হার এসে গিয়েছে পার্শ্ব দেশে ইরান এলাকায় গিয়েছিল সেখানে গিয়ে সে কিছু তাদের খবর ইতিহাস ওই ইরান দেশে তখন তারা অগ্নি পূজারক এবং তাদের সভ্যতা সংস্কৃতির অনেক কিছু লেখাপড়া আবার তাদের এগুলো ছিল বেশ কিছু ওগুলো অনেক কিছু লেখাপড়া কিছু করেছে ওখানে এসে এখন সে বলে যখন দেখলো রসুল এসে দেখলো যে ওনার উপরে নবুয়ত এসেছে তিনি ওহি পেয়েছেন কাতবা আস আহ আল্লা কোরআন তিনি লোকদেরকে কোরআন পড়ে শোনাচ্ছেন তখন কিছুক্ষণ তিনি কোরআন তালাবাদ করে কিছু লোক শুনলো শুনলো এরপরে যখন তিনি উঠে গেলেন এখন নদর হারছে সে বললো জালা সাফি হলো সে যে শোনো ওই যে তার থেকে শুনছো আমি এরকম কিছু বলতে পারি আমারটা শোনো এখন এখন সে পারস্য দেশের কি কেসা কাহিনী গল্প কিছু লেখাপড়া করছে ইতিহাস ইতিহাস এগুলি এখন তাদেরকে পড়ে শোনালো কতক্ষণ পড়ে শোনাই এখন বলে বিল্লাহ আহ কসান্মদ আল্লাহ কসম বলতো আমি সুন্দর গল্প বললাম না মোহাম্মদ বেশি ভালো করে বলেছিল বলতো তো এরকম করে বলতেও তো অনেকে তো জানে তার বেশি সুবিধা হয় নাই কিন্তু সবগুলো পরে তো এরকম কিছু লোক তাদের মধ্যে গন্ডগোল করা শুরু করে দিয়েছিল তো আল্লাহ তালা তাকে এমন শাস্তি দিয়েছেন এই লোকটাকে এমন শাস্তি দিয়েছেন যে আল্লাহ তাল্লাহ বদরোর যুদ্ধে তাকে ভালো করে ধরা পড়িয়েছেন এবং তাকে আলহামদুল্লাহ বদের তাকে নাশ করে দিয়েছে সে যে বাড়াবাড়ি করেছিল বদের হাতে ধরা পড়ে এবং তার জীবন সেখানে শেষ হয়ে যায় অনেকগুলো আয়তে তারা মাঝে মাঝে বলতো তারা আরো বলেছে আসিলা। এগুলো তো আগের নবীদের উম্মান্তেসা কাহিনী এগুলা সে নিজে বহুত কায়দা করে কারো মাধ্যমে লেখানোর চেষ্টা করে করে আসে সকাল সন্ধ্যায় তার উপর এইগুলা জিন টিনিরা কিছু নাজির করে দিয়ে চলে যায় এইরা যে অনেক তহমত অভিযোগ তারা দিল তাদের মিডিয়ার মাধ্যমে প্রচারণা করলো যেভাবে আজকেও করা হয় তো আল্লাহ তালা বলছেন যখন তারা আরো বলল। তারা আবার কাবা সাহেবের পাশে এসে আল্লাহর কাছে দোয়াও করে কি দোয়া করে আল্লাহ এইটা যদি হক হয় যেটা নবী মোহাম্মদ সাল্ল নিয়ে এসেছেন আপনার কাছ থেকে হক এসে থাকে তাহলে এটা হক হলে তো আপনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে অথবা আমার কোনো দিতে পারেন তাও তো দেন না আল্লাহ নয় এগুলো জোরে জোরে বলে যে রসীদুল্লা সাল্লাম শুনে যেন একটু হতাশ হয়ে যায় সাহাবিরা শুনে যেন হতাশ হয়ে যায় দেখো আল্লাহর কাছে বলছে আল্লাহ আজাবও দায়রা। না বাকি কাফেরা শুনলো তো আল্লাহ তালা তো চাইলেই তখনই আজাব দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা দেন নেই কেন এখানে কিছু একমত আছে একটু পরে আমরা সেদিকে যাই কিন্তু এইগুলা তারা বলে তারা দুষ্টমি করে এবং তারা মনে করে যে এইগুলো বলার কারণে মুসলমানরাও দুর্বল হয়ে যাবে আর কাফেরদের মনে অনেক শক্তির খোরাক হবে যে দেখো তাহলে বোঝাই গেল মুহাম্মাদের এই কথাগুলো সব মিথ্যা তার আল্লাহ যদি ঠিকই পাঠিয়ে থাকে তার আল্লাহর এত শক্তি থাকলে তো এখনই আমাদেরকে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে সব হালাক করে দিতে পারত অথবা যেকোনো শক্ত শাস্তি দিতে পারত আল্লাহ কেন করলেন না সেটা পরে আল্লাহ ওমা ক্যান আল্লাহ বাহুমা ওমা ক্যান আল্লাহম আজ বাহু ফেরুন আল্লাহ তালা বলেন দুই কারণে যে আল্লাহ তারা কিভাবে তাদেরকে আজাব দেবেন যেখানে আপনি এখনো আসেন তাদের আজাবে আম হয়ে গেলে তো আপনি সবাই মিলে তো আজাবে পড়ে যাবেন তারা যে ক্রাইম করেছে আমের করেছে। কিন্তু আমি দেব না আপনি এখনো আসেন তাদের মধ্যে রসৌলামের তাদের মধ্যে উপস্থিত থাকা এটা তাদের জন্য রহমত ছিল আল্লাহর আজাবকে ঠেকিয়ে রেখেছেন আল্লাহ সেই জন্যে একটা কারণ আরেকটা হচ্ছে তারা জোরে জোরে এগুলা বলে তফসির এসেছে জোরে জোরে এগুলা বলে আর আস্তে আস্তে কি আল্লাহর কাছে আপনার আল্লাহ দিয়ে না ওকে ও কেন আব্বাস আনহমা বলেন কেন মুসে কুনে ইয়া তো ফোনা বিল তারা তফ এই ঘরের জ্যোতির পাশে ও যা কুলুন আল বলতো লাভবাইকা আমরা তো লাভবাইকা বলি বলে তাদের লাভবাইকা যে ইব্রাহিম আল্লাহ সেটাই কিন্তু নিজের জন্য ঠিক করে নিছেন না যে ঐশ্বরিক আছে যেটা আপনি নিজের জন্য ঠিক করছেন আর লাত মালাত তিনশো টাই সব আল্লাহ ঠিক করে নিয়েছেন নিজের জন্য তারা ক্লেম করে ওকে তারপরে তারপর বলে কি শরিক হইলেও তামলে কুহু ওমা মালাক আর ওই যে আমাদের মাবুজ যেগুলো আছে এগুলো এবং এগুলার আন্ডারে যা আছে সবগুলোর মালিকানা আবার আপনার হাতে আছে ও আল্লাহ তালাকে একদম নাকচ করতে চায় না হ্যাঁ দুগুলা ছোট ছোট মাহুদ কিন্তু বড়টা বড় মাহুদ তো আপনি আসেনি আপন শানে তো তারপরে বলে গোফড়ানাকা গোফা নাকা আস্তে আস্তে যদি মাফ করে দেন মাফ করে দেন এগুলা এগুলো যে বলে ফেলছি এগুলো আমাদের কৃষ্টি কালচার আমাদের সমাজকে ধরে রাখার জন্য বেকুপ বানাইতে হয় এগুলো বলতে হয় আল্লাহ তো এগুলো যে মিস্টেক হয়ে যাচ্ছে জানি গোফরানা আপনি এগুলো মাফ করে দিয়ে আমাদের তো আল্লাহ তালা বলে আমার কাছে মাফ চায় কেমন আজাব দেয় এখন ওকে তো আল্লাহ তালা সেটা জবাব দিলেন যে দুই কারণে সেটা হচ্ছে যে আল্লাহ তা তিনি তো জানেন যে এই মক্কা লোকেরা মেজরিটি একদিন ইসলাম কবুল করবে নাকি করবে না করবে অল্প কয়েকজন সারা বাকি সবাই ফতে মাক্কা পারে ইসলাম কবুল করেননি তো আল্লাহ তালা আজাবে আবদে হালাক করে দিলে কি আর এই রাস্তা থাকতো রসুল্লা সাল্লা নিজেও তিনি চান যে কতগুলো লিডার ফিডারই তো এই সমাজকে মিসগাইড করেছে একসময় হক উদ্ভাসিত হয়ে গেলে সবাই এ ধিদিন আফ তাই তাইফের ময়দানে তাই হয়েছে ওনাকে শেষ করতে আসছে জিব্রাইসালাম ফেরস্তার পাহাড় নিয়ে এসেছেন আপনাকে কষ্ট দিয়েছে ফেরোজতার পাহাড়ে ফেরোজ তাকে নিয়ে এসছি আপনি চাইলে আল্লাহ তালা আমাকে পারমিশন দিয়েছেন তাকে বলবো স্ম্যাশ করে দিবে তাইবাসীকে তিনি কি বলেছিলেন না আমি চাই এরা যদি কবুল নাও করে এদের ছেলে সন্তান পরবর্তী জেনারেশনও যেন কবুল করে সেই রাস্তা খোলা থাক এবং পরে ঠিকই তাই ফেল কিরম ইসলাম কবুল করে ফেলেছে তো এগুলোর কারণে আল্লাহ তালা কি করেছেন আজাব দেননি এভাবে চ্যালেঞ্জ করে এখনো চ্যালেঞ্জ করে দুনিয়া আমাদের এখনো চ্যালেঞ্জ করে না ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তো চ্যালেঞ্জ করে নাস্তিকরা চালে আল্লাহর বিরুদ্ধেও করে তারপরে আল্লাহ তালা প্রত্যেকটাকে যখন তখন শাস্তি দেন না আল্লাহ তালা একটা লিমিট আছে বা টাইম করা আছে অবশ্যই তারা শাস্তি পাবে সে সময় সে কথা পরে আয় আল্লাহ বলছেন আল্লাহ কেন আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবেন শাস্তি তো তারা পাওয়ার উপযুক্ত আছেই শাস্তি পাওয়া তাদের উচিত কেন শাস্তি পাওয়া উচিত করতে গেলে গন্ডগোল করে অথচ এরা এই আল্লাহ ঘরের দায়িত্বশীল অভিভাবক হওয়ার উপযুক্ত না এই ঘরের কেয়ার টেকার হওয়ার মতো উপযুক্ত না তারা তো সেরে নাপাক এটা তৌহিদের ঘর এই জন্য তাদের প্রতি আদাবটা আসা উচিত কিন্তু কি কারণে আসবে না সেটা তো আল্লাহ বলেছেন কিন্তু তারা আদাবের মুস্তাহে আর তারা এই ঘরের চর্চা করার জন্য এই ঘরের তারা অভিভাবক সেজেছে তারা এই ঘরের অভিভাবক হ উপযুক্ত নয় ইন আউলিয়া উহু ইনলাক এই ঘরের উপযুক্ত দায়িত্বশীল কারা হতে পারে তারা জানে না বরঞ্চ তারা খুব প্রাউড ছিল আমরা সাদা তু বাই ওয়া তুহু আমরা আল্লাহর ঘরের কেয়ার টেকার কাবা ঘরের আমরা খাদেম হয়ে গেছি আমাদের কত সান আর আমাদের দেশে বিভিন্ন শেরেকের মাজারের খাদামের সান কত কম দেখি তো আল্লাহর ঘরের যারা সেরেক করে তাদের শান্ত তারা অনেক মনে করে বসে আছে এই জন্য বজার যুদ্ধে সময় তারা কি দোয়া করেছিল মনে আছে কত সপ্তাহ তারপরে যে আল্লাহ যাদের সান যাদের হক আপনার সাহায্য পাওয়ার তাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ তো আল্লাহ তাল্লা বলেন তাদেরকে সাহায্য করছি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 তারা কেন এই হাজার হবে তারা কি করে তাদের নামাজ তারা তারা নামাজ পড়তে আসে তাদের নামাজ কিরকম ইল্লা মুখা তাস তাদের নামাজ মুখা মুখা মানি মুখে দেওয়া উলুধনি এটা হলো তাদের এবাদতার এরকম উলুধনি দেয় না তারা এইগুলা এই হলো তাদের নামাজ আরেকটা কি তাসরিয়া হাততালি হাততালি আর লুলু উলু ধনী এইগুলো হলো তাদের এবাদত তো আল্লাহর দৃষ্টিতে এগুলো কোন এবাদত হলো এইগুলো বুঝি তাদের নামাজ এটা বুঝি নামাজ হলো তো এই নামাজের কারণে আল্লাহর ঘরের অবমাননা করার কারণে এই কারণে কাজেই তোমরা আজাবের স্বাদ গ্রহণ করো এই যে তোমরা কুফরি করেছিলে অনেকেই আবু লো স্বাদ পেয়ে গেছে বা আবু জাহাল স্বাদ পেয়েছে বদরের যুদ্ধে জাহান নামে চলে গেছে আবুল হাব বাকিটা পাবে আর আবু সুফ কপাল ভালো ইসলাম কবুল করেছেন বাকিরা গেছেন তো এই যে হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা আরো চলবে আরো চলছে পরবর্তী আয়াতে নিশ্চয়ই যারা কুফরি করে তারা অনেক ধন সম্পদ খরচ করে টাকা পয়সা খরচ করে আল্লাহ রাস্তা থেকে লোকদেরকে থামানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করে হিম হাস তারা অনেক অবশ্য আরো খরচ করবে অনেক টাকা পয়সা খর দায় করবে ইসলাম থেকে ইসলামকে ঠেকানোর জন্য মানুষকে ইসলাম থেকে আটকানোর জন্য কিন্তু ও তা তাদের আফসোসের কারণ হবে এবং একদিন তারা অবশ্য হবে। ইলা পরাজ আর যারা কুফরি করেছে তারা এক পর্যায়ে দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি দেখা তাদের জমায় থা লাগবে কোন জায়গায় জাহান নামের মধ্যে এখন ইসলামের দুশ্মনিকর থেকে অনেক টাকা পয়সা খরচ করা লাগে লাগে না এটাকে শুধু মক্কা লোকেরা করেছে কড়াইশ লোকেরা করেছে না এখনো অব্যাহত আছে মিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার যত টাকা পয়সা আছে ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রচারণা ব্যবহৃত হচ্ছে আরো কত পয়সা কত কষ্ট করা লাগছে কত রিসার্চ করা লাগছে কিভাবে এই দিনকে ঠেকানো যায় তো আরো করতে থাকবে ফাঁসাই আল্লাহ বলছেন তারা অচিরেই আরো খরচ করবে তাহলে ওই সময় যখন কোরআন হয়েছে আল্লাহ আমাদেরকে নোটিশ দিয়েছেন যে ইসলামের বিরুদ্ধে কি পরিমাণ হবে কত টাকা পয়সার হিউজ কন্ট্রিবিউশন দিয়ে খরচ করবে এইগুলা তো আমরা আগেই খবর পেয়ে গেলাম এখন আমরা এখন আমাদের সরে জমিনে দেখতে পাচ্ছি যত রকমের মিডিয়া আছে সবগুলো ফোকাস কর দিকে ইসলামের দুশ্মনী একদিন তাদের যেন আফোষের কারণ হবে কবে আফসোসের কারণ হবে এত খরচ করেও মুসলমানদেরকে আটকানো যায় না আল্লাহকে ডাকে তারপরে এরপরে ইসলাম কবুল করে আজকে তো জোহর সময় একজন করলেন গত কালকে করলেন কয়জন কয়েকজন এইভাবে করে চললো তো তার আগের দিন তাহলে তো ধামানো যাবেন এখন তারা চিন্তা করে হাই রে এত পয়সা খরচ করলাম শব্দ নষ্ট হয়ে গেল এখন যদি নাও করে সিমাই তারপরে তারা অবশ্যই পরাজিত হবে কোন সময় পরাজিত হবে এক নম্বরে ঠাকাইতে পারলো না ক্ষতি হলো কিছু ইসলামের কিন্তু একদম ফুটকা দিয়ে উড়িয়ে দিতে না নবী করিম সাল্লা আল্লাহ তালাকে দোয়া করেছেন যে আল্লাহ তিনি দুইটা দোয়া পাইকে দোয়া করেছেন তার মধ্যে আহ উম্মত কেন্দ্রিক দুইটা দোয়া করেছেন দুইটা একটা কবুল হয়েছে আর একটা কবুল হয়নি যে আল্লাহ আমার উম্মত কে যেন এমন ভাবে শেষ না করে দেয় অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে আল্লাহ সেটা কবুল করেছেন এখানে এখানে এত এত মরছে বিপন্ন হবে না ইনশাল আল্লাহ কবুল করে ফেলেছেন তিনি আরেকটা দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতেরা যেন নিজেরা মারাওয়ারি না করতে না করে আপনি ঠেকাইয়েন আল্লাহ তাল এটা কবুল করব না আমি পরীক্ষা করে দেখব। উম্মতের মধ্যে নিজেদের মধ্যে আমাদের মধ্যে মারামারি হয় যে আল্লাহ হুকুম করতে হবে আল্লাহ করেন আল্লাহ তালা চান যে উম্মত নিজ ইচ্ছা খারাপ কাজটা যেন না করে তো এখন এইরকম আফসুস যারা করবে তারা পরাজিত হবে এখন কেউ কেউ বলবেন তারা তো পরাজিত হলো না এখন পরাজিত হওয়াটা এক অনেক দিক থেকে হতে পারে আদর্শিক দিক থেকে ইসলামের দুশ্মনী যারা করে তারা কি বিজয় লাভ করেছে আদর্শিক দিক থেকে তাদের কাছে ইসলামের বিকল্প কোনো আদর্শ আছে কোন ধর্ম আছে তারা জানে এর মোকাবেলায় কিচ্ছু খাড়া করানো যাবে না খালি অপপ্রচার করে কোন রকমে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় এটাই চেষ্টা করবে কিন্তু ইসলাম যে খারাপ জিনিস এইটা বলার মতো বলে টিকানোর মতো সুযোগ নাই ইনশাআল্লাহ এদিক থেকে তারা খুব বেশি বিজিত হতে পারবে না পরাজিত থাকতেই হবে তাদের মুখে বড় লম্বা কথার কোন সুযোগ নাই যে আমাদের আদর্শটা ইসলাম থেকে অনেক ভালো কেউ যদি বলেও এটা তাদের লোকে আর বিশ্বাস করবে না তাহলে এদিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম অবশ্যই অপরাজেয় আদর্শ এখন এই যে দেখতে পেলাম যে অনেক মাল খরচ করা আসে সে আল্লাহ একটু হস্তক্ষেপ করে গায়ে দিয়ে সব ফিনিস করে দিলেন একটু ভালো হতো না আমাদের জন্য দুঃমন্ত দুঃমনি করা বাড়াবাড়ি থামিয়ে দিলে ভালো হতো না এই কতদিন ভাবে চলবে তো আল্লাহ তালা বলেন্লাহুল খাবি আমিনা তাই মধ্যে কিছু লোক খাবিস হয়ে যাবে আর কিছু লোক তয়ব হয়ে যাবে যারা তয়েব করা হবে ভালো হবে তারা দেখবে যে না পরীক্ষা হচ্ছে বলা মুসিবত দিয়ে কঠিন পরিস্থিতি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন দেখছেন কারা কারা এই অবস্থায় ইসলামের দিকে আরো বেশি করে আসছে যত মুসিবত আসে তত আল্লাহর কাছে বেশি করিয়া আসে খানদকর যদি বড় বিপদে সাহাবারা কি বলেছিলেন হাসবান আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট আমরা তার উপরে ভরসা করবো কোন যা তুমি আল্লাহ ভরসা আরো বাড়িয়ে দিয়েছে যাবে মুসলমানদের মধ্যে আর কিছু লোক আল্লাহ ইসলামের এই পরিচয় থাকে মুশকিল নাম তার একটু নিকল করতে পারতাম যদি ইসলাম বোঝা না যায় তো দাঁড়িয়ে এগুলা রাখলে একটু মুশকিল ইসলাম মুসলমান হিসাবে টার্গেট করে তো এগুলা সব ক্লিনশেপ করে নিষ্ঠার হয়ে গেলে বোধ কিছু সুবিধা হবে এরকম করে দুর্বলতায় হবিসের দিকে চলে যাবে মুনাফিকে সৃষ্টি হবে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর মুসলমান থাকবেও না ডিক্লে করবে তাহলে এরা এর অলো কারা কারা কারা কারা অপবিত্র এগুলা আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ঢেলে ক্লিয়ার করে ফেলবেন পরিষ্কার করে ফেলবেন আর এইভাবে যারা এই খবিজগ আছে একটা আরেকটার উপরে যারা ডিক্লার ইসলামের দুশ্মান তারা আর যারা মোনাফিকের মধ্যে নাই পরীক্ষা জমায়েত করে ফেলবেন করে সবগুলা এভাবে করে পরীক্ষার উপর দিয়ে মুসলমানদেরকে বাসাই করতে চানু যারা ইমানদার তাদেরকে পরীক্ষার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়া আল্লাহ তালা পাশ করাইয়া সিলেক্ট করতে চান যে এরা পিওর মুসলিম উপযুক্ত হয়েছে। তোমাদের মধ্যে অবশ্যই ফিতনা আসবে ফিতনা দিয়ে তোমাকে মানে কি ফিতনা হল ফিতনা তাফসির স্বর্ণকার যখন স্বর্ণকে এই পুরোনো সোনা নিয়ে গেলে কি করে আগুনের মধ্যে জ্বালায় তাই না জ্বালাইলে কি হয় ময়লা গুলো সব বের হয়ে যায় আর সোনাটার রং তখন কেমন হয়ে উঠে চকচক করে উঠে জল জল করতে থাকে তাই না সোনাটা আবার পিওর হয়ে যায় খাইত্যার ছব হয়ে যায় খাঁটি সোনা চলে চলে আসে রঙ আবার ফ্রেশ হয়ে যায় তো এইটার এই যে কাজ করে করে সোনাকে আবার নতুন করে ফ্রেশ করে ফেললো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফেকনা তো মোমেনকে এরকম ফেকনার আগুনে জ্বালানো হয় মুসিবতের আগুনে মোমেন জলে এবং টিকে থেকে আল্লাহর কাছে সে সোনার মতো চকচক করে চলে যায় আল্লাহ তালা তাকে বাসাই করে খেলেন সে আল্লাহ তালা বাসাই করে যে অন্তর্ভুক্ত হয়ে যায় মীনার তিন হয়ে যায় আর বাকিরা কাফেরদের দিকে যাবে করতে করতে মিনার মোহাম্মদ এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাজেই ইসলামের দুশ্মনী যারা করে তারা লাভবান নয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তালা কাছে আখরা সম্পূর্ণ তারা লুজ করে ফেলছে দুনিয়ার জীবনতে একদিন পার হয়ে যাবে আখরাতে কি ক্ষতি হবে এত ক্ষতি যে ক্ষতির কোন শেষ নেই মোহাম্মেদের ক্ষতি অল্প হবে জীবনটা যদি চলে যায় ক্ষতি হলো কিন্তু এই ক্ষতির মোকাবেলা কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আল্লাহ তালা মোমেদেরকে পরীক্ষা নিরীক্ষা টিকে থাকার জন্য এত সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ রব আলমেদিন আমাদেরকে সমস্ত পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন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 चित अलमानर और अलबाराका इिकब नतून सूबाई सऊदी आरब और मिसर सह मध्यप्राच्य विभिन्न देश होते इसलमिक पण्य सामग्री पाने पुरुष महिला और इसलमिक पोशाक परफ्यूम सीडी डिविडी और गिफ्ट आईटेम सह सब इसलमिक बीता हौजोर जब पण्य पाने होलसेल और रिटिल दूटी सिक्स ए ग्रीन फिल्ड रोड लंडन इ वन वन जे फोन ओ टू ओ से